মানবতার সমাধান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 বিস্মিল্লাহ রহমান রহিম এক বিস্মিকাদি খলাক সুপ্রিয় দর্শক ও শ্রোতা সমগ্র বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাড়া জাগানো কোরআন ও সহি সন্ন্যার আলোকে শির্ক বেদাত ও কুসংস্কার মুক্ত একমাত্র বাংলা টিভি চ্যানেল পিস টিভির সম্মুখে অববিষ্ট আমার প্রাণপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত পিস টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয়বস্তুর উপরে আলোচনা শুরু করছি আলোচনার শিরোনাম হচ্ছে ইসলামী জ্ঞানের গুরুত্ব তাৎপর্য এবং ইসলামী মৌলিক জ্ঞান সমূহ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা ইসলামী জ্ঞান আলোচনা করতে গেলে সর্বপ্রথম ইসলামী জ্ঞানের যে গুরুত্ব আপনাদের সামনে কোরআন এবং সন্ন্যার আলোকে তুলে ধরব সেটা হচ্ছে ইসলামী জ্ঞান বা ইলম এটা ইসলামের ভিতরে সবচেয়ে বড় ফরজ এর চেয়ে বড় ফরজ আর ইসলামের মধ্যে নেই সবচেয়ে বড় ফরজের ব্যাখ্যা হচ্ছে জ্ঞান অর্জন করাই হচ্ছে সলাতের চেয়ে বড় ফরজ জাকাতের চেয়ে বড় ফরজ শ্যামের চেয়ে বড় ফরজ হাজ্যের চেয়ে বড় ফরজ দাওয়াত এবং তবলিগের চেয়েও বড় ফরজ আমরা এই বিষয়ে আপনাদের সামনে এখনি কোরআন এবং হাদিস থেকে দলিল পেশ করবো ইনশাল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফরজ এর দলিল হচ্ছে কোরআনের সর্বপ্রথম সুরা আল্লা তুবর কতাল আমাদের নামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আয়সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওয়াহি করেছিলেন সেটা হলো একরা বিস্মিক অর্থাৎ পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আলাক রসুল্লাহ সাল আলি আয়া প্রতি সর্বপ্রথম ওয়াহি সর্বপ্রথম নির্দেশ একরা এক করা হচ্ছে আল্লাহ তরকোতলার পক্ষ থেকে প্রথম নির্দেশ এই উম্মতের জন্য এই উম্মতের নবীর প্রতি আল্লাহ তরকো তালা প্রথম নির্দেশ দিলেন একরা যদিও আল্লাহ তরকোতলা সমস্ত মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আবাদতের জন্য কিন্তু আল্লাহ তরকোতলা তার নবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লামের প্রতি এরকম কোনো নির্দেশ জারি করলেন না ও तुम्हें इबादत करो सल्ली तुम सलाद पढ़ो जक तुम जकत दाओ आम तुम ईमान आनो एगुलो क्यों प्रथम वाहिर कथा नय प्रथम व्हा कथा आल्ला तुबारकला तुम्हें पढ़ो अर्थात पढ़ाई ह्ञान अर्जुन एकम्रवं प्रथम व्यवस्था एखाना बुझे पर যেহেতু আল্লাহ তো বরকতলা সর্বপ্রথম নির্দেশ দিলেন পড় তাই বোঝা যায় যে এটাই হলো সবচেয়ে বড় ফরজ এটা এই যে আমরা যে সমস্ত ফরজের নাম জানি সলাৎ পড়া ফরজ জাকাত আদায় করা ফরজ শ্যাম পালন করা ফরজ হজ অমরা পালন করা ফরজ দাওয়াত তবলিগ করা ফরজ অথচ আল্লাহ তো বরকতলা ওই বিষয়গুলো প্রথমে না বলে একরার কথা এই জন্য বললেন যে যদি আমরা জ্ঞান অর্জন না করে সলাৎ পড়ি এই সলাত হবে না যদি আমরা জ্ঞান সহ জাকাত আদায় না করি জাকাত আদায়ের পূর্বে যদি আমরা জাকাতের নিয়মাবলী না জানি তাহলে আমাদের জাকাত কবুল হবে না শ্যাম যদি আমরা ইসলামে যে নিয়ম নিয়মকানুন আছে এই নিয়ম নিয়মকানুন পালন না করি তাহলে আমাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না এমনিভাবে হজ আমরা পালন করার পূর্বে যদি আমরা সে সম্পর্কে জ্ঞান অর্জন না করি তাহলে অবশ্যই আমাদের হজ আল্লাহর কাছে কবুল হবে না এ কারণেই আল্লাহ তবরকতলা সর্বপ্রথম নির্দেশ দিলেন ইকরা কি আমরা জানি যে ইলাহা ইর মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয় আল্লাহলা পূর্বেও ফা আলম শব্দ ব্যবহার করেছেন সুরা মোহাম্মদের ১৯ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাআস্তমিক অর্থাৎ জ্ঞান অর্জন করো এই মর্মে যে आल्ला व्यदी तो प्रकृत को उपास्य नहीं मबुद नहीं तुम अपराधे जन् आल्लासे क्षमा चाओ श्रोता मंडल देखी लाइल्लाह इल्लाल्लाह बलार पूर्वे आल्ला बड़कता फलम शब्द बसिए अर्थात ज्ञान अर्जन करते निर्देश दिए लाइल्ला पूर्वे তার অর্থ বোঝা গেল যে ইমানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো এলম কারণ যদি আমার এলম না থাকে তাহলে আমি ইমানও আনতে পারব না অতএব ইলম হচ্ছে সবচেয়ে বড় ফরজ এ কারণেই ইমাম বখারি রহমতুল্লাহ আলাই সহি বুখারির ভিতরে পরিচ্ছদ নিয়ে এসেছেন আল্লাহ ইল কবল আল কউলে আল আমল অর্থাৎ ইলিম অর্জন করতে হবে ইসলামে কোনো কথা বলার পূর্বে কোনো আমল করার পূর্বে কোনো কথা তো হল সর্বোত্তম কথা কৌল্লা ইলাহ ইহ অর্থাৎ লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলার পূর্বেও আমাকে ইলিম অর্জন করতে হবে এবং সেক্ষেত্রে ইলিম অর্জন করতে হবে ল ইলাহ ইল্লাহর অর্থ তার শর্ত তার হকুক বা অধিকার সমূহ ল ই ইহাই ভঙ্গের কারণ সমূহ ল ইলাহ ইল্লার ক্রিয়া নষ্টকারী কারণ সমূহ ইত্যাদি এগুলো হলো লাই ইহ্লা সংশ্লিষ্ট এলিম এবার আমরা আরেকটা পয়েন্ট আলোচনা করবো সেটা হল যেহেতু ইলম সবচেয়ে বড় ফরজ অতএব ইলিম অর্জন না করা সবচেয়ে বড় অপরাধ হবে এবং এই মর্মে আমরা কোরআন থেকে একটি দলিল আপনাদের সামনে পেশ করতে পারি সুরা নোহের তেশ নম্বর আয়াত এবং তার তফসির রসুল্লাহ সাল্লামের সাহাবি ইবনা আব্বাস রাহ থেকে বর্ণিত একটি সহি হাদিস আল্লাহ বলেন এ আয়াতে আল্লাহ তবরকাল নূ আলহিসের যুগের কিছু সৎ ব্যক্তিকে কেন্দ্র করে যে শির্কের উদ্ভব ঘটেছিল কুফরির উদ্ভব ঘটেছিল সে সম্পর্কে আল্লাহ তবরকালা আলোচনা করেছেন আনি আবাসিনিয়ালিবু কুরানের সুরানুহের ত নম্বর আল্লাহ যে বললেন জাতি বলেছিল তোমরা তোমাদের ইলাহগুলোকে পরিত্যাগ করবে না তোমরা পরিত্যাগ করবে না ওয়াদ সোয়াকে এবং নস্রকে আব্বাস নামগুলো হচ্ছে নুহনবীর কৌমের সৎ বর্গ। এরা যখন মৃত্যুবরণ করেছিল তখন শতান তাদের কাছে ওয়াহি নিয়ে এসেছিল এই মর্মে যে তোমরা এই সৎ ব্যক্তিদের বসার জায়গাগুলোতে এদের প্রতিকৃতি তৈরি করো এদের মূর্তি তৈরি করে বসাও এবং যুক্তিতে ছিল এই যে তাহলে এদেরকে দেখে তোমাদের ধর্মীয় অনুপ্রেরণা জাগবে ইসলামের প্রতি তোমাদের অনুপ্রেরণা জাগবে তারা ইসলামের যে সমস্ত উপদেশ দিত এই উপদেশগুলো তোমাদের স্মরণ হবে এবং তোমরা আবার তোমরা আমল অবাদতে ফিরে আসবে নুহনবীর কম সম্মতি দিয়ে দিল তৈরি করা হলো এই সমস্ত মূর্তি এবং প্রতিকৃতি আব্বাস রজি আল্লাহন বলছেন ফলাম্মা হালাকা উলা ওয়ানুসিখ্যাল যখন এই লোকগুলো মূর্তি তৈরি করে দেওয়া হলো এই মূর্তিগুলো দেখে তাদের ধর্মীয় প্রেরণা জাগলো তারা উজ্জীবিত হলো তারপর যখন এলিম ভুলিয়ে দেওয়া হলো যখন তারা কি কারণে এই মূর্তিগুলো তৈরি করা হলো সেটা ভুলে গেল। তখনই এই ইলমের অভাবে এদের অবাদত করা হলো এবং এদেরকে কেন্দ্র করে শির্কের উদ্ভব ঘটল সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আমরা এখন একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি বিরতির পর আবার আপনাদের সম্মুখে আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মদানি আর আপনারা দেখছেন বাংলা श्लिष्ट कि आलोचित होलुमुले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 বিরতির পর আবার আমরা আলোচনার পূর্ব ধারাবাহিকতায় ফিরে আসলাম আব্বাস রাহ আনহ বলছেন কোরআনের সুরা নুহের তেইশ নম্বর আয়াতে আল্লাহ যে বললেন কল্যায়ুহন জাতি বলেছিল তোমরা তোমাদের ইলাহ পরিত্যাগ করবে না তোমরা পরিত্যাগ করবে না ওয়াদ কে সোয়া কেগুসকে ইয়ুক কে এবং নসরকে इम आब्बास रज बोलन यमगुल हे नुह नबीर कौम सत् व्यक्ति बर्ग एरा जो मृत्युबरण करतान तरह से वाहिनी मर्मे तुम्हारा सत् व्यक्ति बसार जगोते तैरी करो यूर्ति तैरी बसाओ एवं जुक्ति एदे देखे तुम्हारे ধর্মীয় অনুপ্রেরণা জাগবে ইসলামের প্রতি তোমাদের অনুপ্রেরণা জাগবে তারা ইসলামের যে সমস্ত উপদেশ দিত এই উপদেশগুলো তোমাদের স্মরণ হবে এবং তোমরা আমল ফিরে আসবে নুহনবীর কম সম্মতি দিয়ে দিল তৈরি করা হলো এই সমস্ত মূর্তি এবং প্রতিকৃতি আপনারা ইবন আব্বাস রদি আল্লাহ আনহর হাদিস থেকে জানলেন যখন এলিম ভুলিয়ে দেওয়া হলো যখন রহিত হয়ে গেল তখনই এই ব্যক্তিদের পূজা শুরু হয়ে গেল তিনি বলেছেন আশরুহমা আলাল ইসলাম অর্থাৎ আদম আলি সাল্লা সাল্লাম এবং নুহ আলহি সালসাল্লামের মাঝে এক হাজার বছর অতিবাহিত হয়েছিল এর ভিতরের সমস্ত মানুষ সহি ইসলামের উপরে ছিল এর মধ্যে কোনো ধরনের শির্ক কোনো ধরনের কুফরি জন্ম নেয়নি অতএব বোঝা গেল ইলমের অভাবেই শির্কের জন্ম হল যেহেতু তার হাদিসের ভিতরে পাওয়া গেল ফালাম্মা নুসিয়াল এলমো অথবা ফলাম্মা নুসিখ্যাল এলমো আবাদুহা যখন এলিম মানুষের আর থাকল না জ্ঞান থেকে দূরে সরে গেল এলিম থেকে বিচ্যুত হলো সে সময় শির্কের উদ্ভব ঘটলো আর এই পৌরাণিক ইতিহাসই হল মূর্তি পূজার একমাত্র সঠিক ইতিহাস এর পূর্বে আর কখনো মূর্তি পূজার উদ্ভব ঘটে নাই সেটা হিন্দু ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক যে কোনো ধর্মাবলম্বী যারা মূর্তি পূজা করে থাকে এই হলো মূর্তির সর্বপ্রথম সূচনা এবং শুরু এর আগে কখনো মূর্তি ছিল না এই মূর্তিগুলোই জাহিলি যুগের লোকেরা সংগ্রহ করেছিল এবং মক্কায় স্থাপিত হয়েছিল প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আপনারা এখনই জানতে পারলেন প্রমাণিত হল যে জাহালাত অজ্ঞতা এবং মূর্খতাই হলো সবচেয়ে বড় অপরাধ কারণ মূর্খতার কারণেই শির্কের উদ্ভব হয়েছে কুফরির উদ্ভব হয়েছে শির্কের এবং কুফরির উদ্ভব হওয়ার পাশাপাশি অন্যান্য যে সমস্ত অপরাধ সুদ ঘুষ জিনা, ব্যবিচার এগুলো সব কিন্তু জ্ঞানের অভাবেই হয়ে থাকে দিনের জ্ঞান আকিদার জ্ঞান যার যত কম তার তত ইলমে দুর্বলতা তার ইসলাম পালনে দুর্বলতা দেখা যাবে এক্ষুনি আমরা আরেকটা বিষয়ের দিকে যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলি আসলামকে যেই ইসলাম সহ প্রেরণ করা হয়েছিল সেই ইসলাম কিন্তু একটা বাতিল সমাজকে উৎখাত করে রসুল্লাহ সাল আলি আসলাম এনেছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম যে যুগে এসেছিলেন সেই যুগটার নাম আমরা জানি আয়ামুল জাহিলিয়া বা জাহিলি যুগ জাহেলি বা জাহিলিয়াতের অর্থ হলো অজ্ঞতা মূর্খতা বর্বরতা যেহেতু এই অজ্ঞতা এবং বর্বরতাকে দূর করা হয়েছিল ইসলামের মাধ্যমে এই আল্লাহ তো বড় কথা লাভ পুরা ইসলামকেই এলম বলে অভিহিত করেছেন কোরআনের বিভিন্ন আয়াতের ভিতরে যেমনভাবে জাহেলিয়াতকে কোরআনের বিভিন্ন পরিভাষায় কুফুর বলা হয়েছে আহুয়া বলা হয়েছে অর্থাৎ মনোবৃত্তির পূজা এমনিভাবে বাতিল বলা হয়েছে ঠিক তেমনিভাবে ইসলামকেও হক বলা হয়েছে ন্যামত বলা হয়েছে দিন বলা হয়েছে আমরা একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি আল্লা তুবরকতলা বলছেন তাহলে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের অভিভাবক এবং সাহায্যকারী পাবে না বন্ধুগণ আমরা এখানে দেখছি রসুলের কাছে ইলম আসার পর জাহিলি যুগের লোকদের মনোবৃত্তির অনুসরণ করতে আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লামকে নিষেধ করা হয়েছে জাহিলিয়াতের বিপরীতে আল্লাহ তো বরকতলা তার কাছে যা প্রেরণ করেছেন তাকে আল্লাহ তবরকতলা ইলিম বলে অভিহিত করেছেন একই ধরনের আয়াত সুরা বাকারার ১২০ এবং ১৪৫ নম্বরে আল্লাহ তরকতলা এনেছেন একশো নম্বর আযাতে আল্লাহ একই কথাই বলছেন যদি তুমি তাদের মনোবৃত্তির অনুসরণ করো তোমার কাছে পর তাহলে তুমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হবে এখানে আমরা যেমন দেখছি জাহিলিয় ইসলাম এবং এই ইসলামকে আল্লাহ তো বড় কতলা অভিহিত করেছেন এলিম বলে আমরা মুসলিম হলে আমরা ইসলামের দাবি করতে চাইলে এলিম থেকে দূরে সরে থাকার কোনো সুযোগ নাই এলিম থেকে দূরে সরা মানে ইসলাম থেকে দূরে সরা আর ইসলাম থেকে দূরে সরে থাকলে আমাদের মুসলিম নাম ধারণ করা অবশ্যই অসার হবে অযৌক্তিক হবে যেহেতু ইসলাম জাহিলিয়াতের বিপরীতে এসেছে অতএব যেমনভাবে ইসলামের জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ ঠিক তেমনিভাবে জাহিলিয়াত সম্পর্কে জাহিলিয়াতের ব্যাপারেও জ্ঞান অর্জন করা আমাদের উপরে ফরজ আরবি ভাষায় একটি প্রবাদ আছে ইয়ফুল আশিয়া ও আজ দাদিহা কোনো জিনিসকে সঠিকভাবে জানা সম্ভব হয় তার বিপরীত জিনিস জানলে জাহিলিয়াত না জানলে ইসলাম আমাদের জানা সম্ভব নয় যেমনভাবে আমরা যদি আলো না চিনি তাহলে অন্ধকারও চিনব না আমরা যদি সুগন্ধি না চিনি তাহলে দুর্গন্ধ চিনব না ঠিক তেমনিভাবে যদি আমরা জাহিলিয়াত না চিনি তাহলে ইসলামকেও চিনা সম্ভব হবে না এখানে দ্বিতীয় খালিফা অমর বন্যুর খতাব রদি আল্লাহ আনহর একটি মূল্যবান বাণী প্রণিধানযোগ্য স্বর্ণক্ষরে লেখার মতো তার বাণীটি তিনি বলছেন লতন কোদান্না ওর আল ইসলামী অরুতন অরুতন ইদা নশিল ইসলাম মাল্লা আরেফুল জাহিলিয়া অবশ্যই ইসলাম টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ ইসলামের জেন্জির টুকরো টুকরো হয়ে খসে যাবে যখন এই ইসলামের ভিতরে এমন হতভাগাদের জন্ম হবে যারা জাহিলিয়াত কি চিনবে না এই কথাটা অত্যন্ত শক্তিশালী করতেছে আমাদের দাবি যে ইসলাম সম্পর্কে কখনোই আমাদের জ্ঞান পরিপূর্ণ হবে না ইসলাম সম্পর্কে জ্ঞান কখনো খাঁটি হবে না যতক্ষণ পর্যন্ত আমরা জাহিলিয়াত সম্পর্কে জ্ঞান অর্জন না করব। এই জাহেলিয়াত চর্চা অনেকভাবে হয়ে থাকে আমাদের সমাজে জাহিলিয়াত ফিরে এসেছে কিন্তু আমরা টের পাচ্ছি না তার কারণ জাহিলিয়াত বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা হচ্ছে না তো অবশ্যই আমাদেরকে ইসলাম সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে হলে জাহিলিয়াতের ব্যাপারেও আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এরপরে আরেকটা বিষয় আমরা আলোচনা করছি যারা ইসলামের দাবি করেন অথচ ইসলামের জ্ঞান অর্জন করেন তাদের ক্ষেত্রে আমরা একটা কথা বলব ইসলাম গঠনের যেমন নির্দিষ্ট কিছু উপায় আছে। তথ্য আছে। ঠিক তেমনিভাবে ইসলাম নষ্ট হওয়ারও কিছু কারণ আছে এই ইসলাম নষ্ট হওয়ার কারণগুলোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো এলিম না থাকা ইলিম অর্জন না করা দিনের এলিম যদি আমাদের ভিতরে না থাকে বিশেষভাবে দিনের মৌলিক এলিম না থাকে তাহলে ইসলাম ভঙ্গের কারণগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে এটা আল্লাহ আমাদের সকলকেই দিনের জ্ঞান যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করুন আমরা আমাদের আলোচনার প্রথম পর্বের শেষের দিকে এসে গেছি আমরা এখনই আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা দ্বিতীয় পর্ব দেখার জন্য দ্বিতীয় পর্ব শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করে এখনি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু নিশ্চয় হয় আল্লাহ তার জন্য একটি মাত্র পথ তা আল্লাহ সুহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্ত দেখুন প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্মেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল সময়টা ছিল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 लक्ष लक्ष मानुष के पृथ्वीम तरबारी शांति तरबारी सत्य एवं ज्ञान जाते आज মানব জাতির সকল সমস্যার সমাধান পৃষ্ঠির বাংলা মানবতার সমাজ